আবু হুরাই রহু হতে আল্লাহ রসুল সালাম বলেছেন কেননা যার এ আমিন মালাকের আমিন বলার সঙ্গে মিলে যায় অথবা একই সময় হয় তার পূর্বের সব গুণা মাপ করে দেওয়া হয় মুহাম্মদ ইবন আম রহমাতুল্লাহি আবু সালামাহ রহমাতুল্লাহি সূত্রে আবু হুরাইরা রৌদাল্লাহ তনহু এর মাধ্যমে নবী সাল্লু আলাম হতে এবং নুয়াই মুজমি রহমতুল্লাহ আবু হুরাইরা রৌদ আল্লাহ তনহু হতে হাদিস বর্ণনায় সুমাই রহমতুল্লাহি এর অনুসরণ করেছেন